প্রিয় দর্শক মন্ডলী আপনারা যে যেখানে আছেন বাংলা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন শুনছেন আশা করি এর দ্বারা উপকৃত হবেন ইসলামের অর্থের মূল উৎস বিশেষ করে মুসলিমদের দান খায়রাত এবং সাদাকা কাহ যার দ্বারাতে ফান্ড তৈরি হবে এবং সেই ফান্ড থেকে মুসলিমদের নানা কাজে ব্যয় হবে আল্লাহ আল্লাহতলা সেই ফান্ডে ব্যয় করতে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করতে কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় উদ্বুদ্ধ করেছেন আমরা সেই আলোচনা করছিলাম ধারাবাহিক আলোচনা আরও কিছু কথা বাকি আছে বলবো আপনাদেরকে যে আল্লাহ আমাদেরকে বলছেন দান করো আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ আল্লাহতালা বলছেন তোমরা খরচ করো আল্লাহর পথে ব্যয় করো মারাজা তোমাদেরকে যা আমি দান করেছি তার মধ্য থেকে তোমরা ব্যয় করো সেই দিন আসার পূর্বে যেদিন তোমাদের জন্য না কোনো প্রয়ো বিক্রয় থাকবে ব্যবসা থাকবে ওয়ালা খোলাতন আর না কোনো দোস্তি থাকবে বন্ধুত্ব থাকবে ওয়ালা শফা আহ আর না কোনো সুপারিশ থাকবে ওয়াল কাফির হোমালিমন আর কাফের রাই হচ্ছে জালেম এখানে আল্লাহ তালা আমাদেরকে ব্যয় করতে বলছেন সেই দিন আসার পূর্বে মানে কেয়ামত আসার পূর্বে আর তার মানে আমাদের জন্য মরণ আসার পূর্বে মরণ হলেই আমাদের জিজ্ঞাসা করবে না কেমন আছো বন্ধু তাই না মা ছেলেকে দেখে ছুটে পালাবে বাপ ছেলেকে দেখে ছুটে পালাবে ছেলে বাপকে মাকে দেখে ছুটে পালাবে স্বামী স্ত্রীকে দেখে ছুটে পালাবে আর স্ত্রী স্বামীকে দেখে আর প্রত্যেককে এখানে কথা বলা হয়েছে সাফা আত নেই কেয়ামতে সাফা আত নেই আবার সাফা আত আছে আল্লাহর অনুমতিক্রমে সাফাৎ কাল কেয়ামতে হবে চারটি শর্তে চারটি শর্তে সাফা হাত হবে সুপারিশ হবে আপনার হয়ে কেউ সুপারিশ করবে চারটা শর্তে নম্বর যার জন্য করা হবে তাকে হতে হবে। তার মধ্যে যদি কোন প্রকার শিরিক থাকে তার জন্য কোন সুপারিশ হবে না কোন মশরিক যদি শিরিক করে এবং সেই বাতিল মাবুদের কাছে রাখে হা আসার সুফা উনাইন্দাল যে ওরা কাল কেয়ামতের দিনে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে ধারণা ভুল কারণ সুপারিশ পাওয়ার এক নম্বর শর্ত হল যে তাকে তৌ হিতবাদী হতে হবে নম্বর দুই যিনি সুপারিশ করবেন কালকে আমাতে তার সুপারিশ থাকার ক্ষমতা থাকতে হবে তাকে পাওয়ার দিতে হবে কে পাওয়ার দেবেন আল্লাহতালা তার কি ক্ষমতা আছে এই যে যার কাছে আমি সুপারিশের আশা করছি আল্লাহতালার পক্ষ থেকে ইনি কি পাওয়ার প্রাপ্ত তিনি কি কালকে আমাদের দিনে সুপারিশ করার শক্তি রাখেন যদি রাখেন তাহলে ঠিক আছে তিনি যিনি রাখবেন তার কথা কোরআন হাদিস পরিষ্কার করে বলা হয়েছে নম্বর তিন যার জন্য সুপারিশ করা হবে সেই সুপারিশে আল্লাহকে রাজি থাকতে হবে যে যার জন্য সুপারিশ করছি তার জন্য সুপারিশ হোক এটা আল্লাহ চাইবেন আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে আর নম্বর চার যিনি সুপারিশ করবেন তাকে আল্লাহ তালার অনুমতি হতে হবে তিনি অনুমতি পেলে তবে সুপারিশ করবেন এই জন্য কোনো আয়তে বলা হয়েছে কেয়ামতে সুপারিশ হবে না কোনো আয়তে বলা হয়েছে কুলিল্লাফা সমস্ত সাফা সুপারিশের মালিক কে সমস্ত সুপারিশের মালিক হচ্ছে আল্লাহ কোনো আয়তে অনুমতি ছাড়া সুপারিশ হবে না তার মানে অনুমতি হলে সুপারিশ হবে আর কোন কোনো আয়তে বলা হয়েছে কোন কোন জায়গায় বলা হয়েছে শরীয়তে যে সুপারিশ হবে কিন্তু সুপারিশ হওয়ার যে মোটামুটি কি কারণে হবে কিভাবে হবে তার চারটি শর্ত উল্লেখ করা হল আল্লাহ তালার অনুমতি ছাড়া সুপারিশ হবে না কেউ সুপারিশ করতে পারবে না সুতরাং এই বিষয়টা মনে রাখা দরকার যে কোথাও বলা সুপারিশ হবে না কোথাও বলে সুপারিশ হবে তার মানে কি তার মানে হচ্ছে এইটা এক জায়গায় এটা বলা হয়েছে তার মানে শর্ত নেই আর যেখানে শর্ত ভিত্তিক বলা হয়েছে সেখানে শর্ত যখনই পূর্ণ হবে তখন সুপারিশ হবে আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে কাল কেয়ামতে আল্লাহর নবীর সুপারিশ নসিব করেন আল্লাহ আমিন দেখেন নবীর হাতে সুপারিশ আছে আমরা জানি যে আল্লাহর নবী ইসাল্লাহ আসাল্লাম কাল কেয়ামতের মাঠে উন্মতের জন্য সুপারিশ করবেন তাই না এই সুপারিশ কি আল্লাহর নবীর কাছে সরাসরি চাওয়া যাবে যেমন এখন থেকে এখান থেকে বলতে পারিনি আল্লাহর নবী এখান থেকে আল্লাহর নবীকে দেখা যাবে না বেশ কাছে যান আল্লাহ নবীর কবরে যান মদিনায় যান মদিনায় যখন জেরাতে যাবেন তখন কবরের সামনে দাঁড়িয়ে বলবেন আল্লাহর নবী কালকে আমাদের মাঠে আমার জন্য সুপারিশ করবেন বলা যাবে কেন বলা যাবে না যেহেতু আল্লাহর নবী শুনছেন না আল্লাহর নবী আপনার কথা শুনছেন না আর কুল্লিল্লা হিসা সমস্ত সুপারিশের অধিকারীকে আল্লাহ তাহলে আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর কাছে না আছে আল্লাহ নবীর কাছে চাওয়া কি হবে খাবে। সেখানে চাওয়া অমূলক হবে এই জন্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে হে আল্লাহ তুমি কাল কেয়ামতে আমাদের নবীর সুপারিশ নসিব করো ঠিক আছে এটা প্রাসঙ্গিকভাবে আনুষঙ্গিকভাবে আলোচনায় এসে গেল তাই বলে ফেললাম কিছু রাখো এই ব্যাংক গুলোতে রাখছো না এগুলো তোমার সাথে যাবে না এই ব্যাংকের টাকা বড় জোর আপনার মরণ পর্যন্ত কাজে দেবে হয়তো সুদ পাবেন সামান্য সুদ যে সুদ খাবেন তাতে আল্লাহ তালা সুদ কে করেন কিন্তু ইর্বিশাদা কাত আল্লাহর ব্যাংকে যে টাকা রাখবেন আল্লাহ তা বৃদ্ধি করেন এমন বৃদ্ধি করেন যে আপনার সামান্য এবং কেয়ামতের মাঠে তা পাহাড় হয়ে যায় এমন বৃদ্ধি রূপে পাবেন আল্লাহর কাছে যে কাল আপনার যে সময় প্রয়োজন যে সময় টাকার প্রয়োজন ঠিক সেই সময়ে পাবেন অতএব দান করুন দান করুন আল্লাহর পথে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন একতানিম খামসান কাবলার খামস খামসান কাবলা পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো হায়া কাবলা তোমার মরণ আসার আগে জীবনকে মূল্যায়ন করো তার মানে মরণ আসার আগে তোমার জীবনকে কাজে লাগাও এখানে আমরা বলবো মরণ আসার আগে দান করো কারণ মরনের সময়ে দান করবো বললে তখন আর কোনো লাভ হবে না তখন যারা পাবার তারা পেয়ে যাবে আর তোমার মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে এখন এই অবস্থাটাকে কাজে লাগাও আল্লাহর পথে দাও আল্লাহর পথে ব্যয় করো যখন রোগাগ্রস্ত হয়ে পড়বে তখন তোমার আফসোস হবে যে হাই আফসোস যখন আমি ভালো ছিলাম তখন কেন আমি জামাতে হাজির হইনি এখন আফসোস হয় জলসা শুনতে যাব। এখন আফসোস হয় অমুক জায়গায় যাবো এখন আফসোস হয় জামাতে গিয়ে নামাজ পড়বো কিন্তু আর যেহেতু আপনার পা ভেঙে গেছে যখন সুস্থ ছিলেন তখন তার পায়ের কদর করেননি আর এখন আফসোস হচ্ছে যে আমি জামাতে হাজির হব। কিন্তু এখন পাচ্ছেন না যেহেতু আপনি প্যারালাইসিসগ্রস্ত হয়ে গেছেন আপনি রোগগ্রস্ত হয়ে গেছেন অতএব রোগগ্রস্ত হওয়ার আগে যখন আপনি রোগমুক্ত থাকেন সেই অবস্থাকে আপনি মূল্যায়ন করুন এবং তাকে সুবর্ণ সুযোগ রূপে ব্যবহার করুন ও ফারা আগাক কাবলাস তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়কে কাজে লাগাও এখন অবসর আছো ফ্রি আছো মাসা এখন কোনো কাজ নেই বসে বসে পেপার পড়ছো পত্রিকা পড়ছো যেন কত বড়ো রাজনীতিবিদ সারা বিশ্বের খবর রাখছো টিভিতে মুখ লাগিয়ে আছো খবর খবরের পর খবর ঘন্টার ঘন্টায় খবর আর সব খবর শুনে যাচ্ছ যেন কত বড়ো যজ্ঞলোক কত বড় রাজনীতিবিদ সারা বিশ্বের খবর এই সামান্য কমলা লেবুর মতো মাথার উপরে সারা বিশ্বকে চাপিয়ে রাখে মাথা ভার সারা ঠিক আছে তুমি সময় কিনতে চাইবে অথচ সময় কেনা যাবে না সময় পাশ হয়ে যাচ্ছে সময় পার হয়ে যাচ্ছে নদীর স্রোতের মতো সময় বয়ে যাচ্ছে আর তরবারির মতো সময় তোমাকে কাটতে আছে কাটতে আছে সময় তোমার মাঝে কাজ করে যাচ্ছে তুমি সময়কে কাজে লাগাও তোমার সাদা পাতা সাদা খাতা উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে সাদা খাতা সাদাই থেকে যাচ্ছে সেই সাদা খাতায় কিছু লিখো কিছু নেকামল করো সারা দিন পার হয়ে গেল সূর্য ডুবে গেল এমন উল্লেখযোগ্য কাজ তুমি করলে না দৈনন্দিন জীবনে হয়তো পাঁচ বাক্তে নামাজ পড়ো নামাজ পড়লে আর টিভিতে বসে থাকলে নামাজ পড়লে আর পেপারে বসে থাকলে নামাজ পড়লে আর চায়ের আড্ডাতে বসে থাকলে নামাজ পড়লে আর তাসের আড্ডাতে বসে থাকলে নামাজ পড়লে আর কেরামের আড্ডাতে বসে থাকলে নামাজ পড়লে আর কেলাবে গিয়ে কিলাবের মতো সেখানে এমন আচরণ করলে যে সেখানে শুধু সময় নষ্ট ছাড়া আর কিছুই না আল্লাহ তালা সময়ের হিসাব নেবেন অতএব ব্যস্ততা আসার আগে এমন ব্যস্ত হয়ে পড়বে সেই ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও ও সাবাবা কাকাবলা হারামেক। তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও যৌবন এই সময় বসন্তকাল দান করো আল্লাহর আসতে দান করো এমন সময় হয়তো আসছে যে তুমি গরিব হয়ে যাবে আফসোস করবে দান করার জন্য দান করতে পারবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে আসছি সাথে থাকুন কাছে থাকুন Beijo. কিভাবে আমাদের ঢুকেছে রীতি মাদানী মুী মোহাম্মদ ইব্রাহিম फल सम्मी देखे बीर अनुष्ठान जाल कल र সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল বাংলাদেশে আটটায় আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পর সারা দুনিয়ার মানুষকে করোন মজিদ আল্লাহ পড়তে বললেন देखे अनुष्ठान छाय परी अनुठान पीट टी প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম আল্লাহর রাস্তায় দান করুন এ সময় আপনার ক্ষমতা আছে দু চারটি টাকা দু চার পয়সা আপনি দান করতে পারবেন কিন্তু এমন সময় হয়তো আসছে আপনি জানেন না যে আপনি তখন একটা পয়সা দান করব বললেও ইচ্ছা করলেও মনে থাকলেও কামনা হলেও আশা অভিলাস থাকলেও আপনি একটা পয়সা দান করার ক্ষমতা আপনি পাবেন না নেই সেই সময় হাত খালি আছে হাত যখন ভর্তি আছে তখন এই সময়ে আল্লাহর ব্যাংকে কিছু করে জমা রাখুন এমন ব্যাংক যে ব্যাংকে জমা রাখলে লাভ ছাড়া নোকসান নেই রাসুল্লাহ সাল্লা নার তোমরা জাহান নাম থেকে বাঁচো জাহান নাম অপেক্ষা করছে জাহান নামের আগুন অপেক্ষা করছে জাহান নাম থেকে বাঁচো একটা টুকরো দিয়ে হয় দানকে ছোট মনে করো না দান যেমনই দেবে ছোট্ট জিনিসও দান করো খেজুরের একটা টুকরা দিয়ে যদি হয় তা দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় আল্লাহর আসতে যদি সাদকা করা হয় সামান্য দান এই সামান্য দান লক্ষ টাকা দান থেকে বেশি উপকারী হতে পারে লক্ষ টাকার দাম থেকেও বেশি দামি হতে পারে এক টাকার দানকে তুচ্ছ মনে করো না যতটুকু হোক আল্লাহর পথে দান করো ফা ইল্লাম যদি একটা খেজুরের টুকরাও দান করার মতো তোমার না থাকে হে গরিব মানুষরা তোমরা কি করবে তাহলে তোমরা মানুষের সঙ্গে ভালো কথা বলো ভালো কথা বললে কি হবে সেটা সাদকা হয়ে যাবে ভালো কথা বললে সাতকা হয়ে যাবে আপনারা শুনেছেন সাহাবারা প্রতিদ্বন্দ্বিতায় এসে গেছিলেন বড়লোকদের সাথে গরিব শাহাবারা বড়োলোক সাহাবাদের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ইয়ারসুল আল্লাহ ওরা নামাজ পড়ে যেমন আমরা নামাজ পড়ি ওরা রোজা রাখে যেমন আমরা রোজা রাখি কিন্তু ওরা ওদের অতিরিক্ত মাল আল্লাহর পথে ব্যয় করে তারা গোলাম আজাদ করে তারা জাকাত দেয় তারা দান খায়রাত করে আমরা তো করতে পারি না তো আমাদের কেমন একটা আমল বলে দেন যে যে আমল করলে আমরা স্বভাবে ওদের সমান হয়ে যাব আল্লাহ আকবার দেখছেন এ হচ্ছে মনের প্রতিযোগিতা মনক মন যে মন নিয়ে আমি স্বভাবে বেশি হব কিমা ওদের সমান হব দান করার ক্ষমতা নেই আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বলছেন দান করো দান করো দান করার মতো কিছু নেই কিন্তু দান করার মতো সব আমরা পেতে চাই ওরা যেমন সব পায় আমরা তেমন পেতে চাই রসুল্লা সাল্লাম কী বললেন প্রত্যেক নামাজের পরে তোমরা ৩৩ বার সুমন আল্লাহ বলো ৩৩ বার আলহামদুলিল্লাহ বলো চৌত্রিশ বার আল্লাহ আকবর বলো কিংবা ৩৩ বার আল্লাহ আকবর বলো একশো পূর্ণ করতে একটা দোয়াল ওই দোয়া পর বাস আমল শুরু হয়ে গেল আমল শুরু হয়ে গেল প্রতিদ্বন্দ্বিতা ওদের শুধু গরিবদের মনেই নেই বড় লোকদের মনেও আছে তাদের কাছে আস্তে আস্তে খবর হয়ে গেল যে এই ব্যাপার আমরা দান করে গোলাম আজাদ করে যে সবগুলো পায় ওরা তসবি পাঠ করেই সেগুলো পায় তারাও সব শুরু করে দিল তসবি গুনতে সুতরাং ওরা অগ্রবর্তী হয়ে যাচ্ছে ওরা অগ্রসর হয়ে যাচ্ছে আমলে ওরা অগ্রণী হয়ে যাচ্ছে রাসুল্লাহাম বললেন ইচ্ছা অনুগ্রহ দান করতে থাকেন তোমরা তোমাদের আমল করতে থাকো ওরা ওদের আমল করতে থাকো এখানে উদ্দেশ্যটা কি যে শুধু দান করার কিছু নেই কিন্তু দান করা সব নব দান করা একটা বিশাল সব আছে সেই সব আমরা কি করে পেতে পারি মনের ভিতরে এই চাহিদা থাকা দরকার তবেই মানুষ দান করতে পারবে নচে দান করতে পারবে না সে ব্যায়কুণ্ঠ হয়ে যাবে আর ব্যায়কুণ্ঠ হওয়ার যে কত ক্ষতি সে কথা আপনারা অনেক জায়গায় শুনেছেন রসুল্লাহ সাল্লিয়াম বলেন মাল কি বলে তিনটে মা আকালাফা আফনা যা খেয়ে সে কাপড় যা খেয়ে শেষ করে ফেলেছে পায়খানা হয়ে গেছে সেটাই তার আসল মাল আর যে কাপড় পরে সে ছিঁড়ে ফেলেছে নষ্ট করে ফেলেছে আপনি মাল নিজের মাল জমা রাখতে চান তাহলে আল্লাহ ব্যাংকে রাখতে হবে আল্লাহর ব্যাংকে দিতে হবে গরিবদেরকে দান করলে পরে সেই জিনিসটা আল্লাহর ব্যাংকে রাখা হয় আর এছাড়া যে মাল মাল মাল মাল করছে তা ছেড়ে যাবে ছেড়ে যেতে হবে ছেড়ে যেতে বাধ্য নিজের ওয়ারেসিনদের জন্য ছেড়ে যেতে হবে এটা কোনো উপায় নেই সুতরাং সময় থাকতে আমাদেরকে কদর করতে হবে সময়ের দান করে যেতে হবে আয়েসা রাজি আল্লাহ তালহা বলছেন একবার বাড়িতে ছাগল জবাই করা হলো ছাগল জবাই করার পরে সে তার গোস্ত বিতরণ করা হলো তারপরে রাসুল্লাহ সাল্লা জিজ্ঞেস করলেন মা বাকি ওই ছাগলের গোস্তর মধ্যে আর কতটা বাকি আছে আর কতটা বাকি আছে তখন গোস্ত মা বাকি ছাড়া বাকি আর কিছু নেই মা বাকিয়া মিনহা ইল্লা কাতি তার কাঁধের গোস্ত ছাড়া আর বাকি নেই রাসুল্লাহ সাল্লা বললেন বাকিয়া কুল্লোহা গায়ের কাতিপিহা বরং তার কাঁধের গোস্ত ছাড়া সবটাই বাকি আছে তার মানে কি তার মানে যেটা বাকি আছে ঘরে যেটা আমরা খাব সেটা বাকি নেই সেটাই নষ্ট হবে আর বাকি যেগুলো দান করে দেওয়া হয়েছে মানুষকে সেইটাই আসলে বাকি আছে সেটাই আমরা কাল কেয়ামতের দিনে পাবো আল্লাহর ব্যাংকে রাখা আছে তাহলে যেটা খেয়ে নষ্ট করে দিই সেটা আমাদের মাল না আমাদের মাল হলো আসল মাল যেটা আমরা মানুষকে দান করি আল্লাহর রাস্তায় দান করি অনেক মানুষ দান করে মনে করে কি আমার কম হয়ে যাবে দান করলে কি হবে খরচ করলে আমার কম হয়ে যাবে তার থেকে গুনে গুনে রেখে দিই গুনে গুনে রেখে দিই তাহলে কি হবে আমার কম হয়ে যাবে না কিন্তু না আসলে দান করলে মাল কমে যায় না রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সারা আসুন অক্সিমো আলাইহেন তিনটে বিষয়ে আমি কসম খাচ্ছি কসম খেয়ে বলছি তার মানে গ্যারান্টি দিচ্ছি কি তোমাদের মধ্যে সব থেকে উত্তম দল হয়েছে সেই দল যে দলটি হক পদের দাওয়াত দিবে এবং বাতিল কাজে বাধা দিবে তা আমি দেখছি অনেক মুসলমানদের মধ্যে অনেক দল বিভক্ত হয়েছে তারা এক বলে একটা খারাপ ওরা অন্য অন্য কথা বলে মানে ভালো কথা বলে না আর এই দল বলে আমাদের দলটা ভালো মানে বিদায় থাকে তো আমি বলতে চাইছি কোন দলটি উত্তম যে দলটি শুধু মুসলমানদের ওপরে দাবাত দিবে না পুরো পৃথিবীর সব মানুষদের জন্য দাবাত দিবে আল্লাহ বলছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি এখানে একটা নির্দিষ্ট দল না মুসলমানদের সবাই হচ্ছে খায় রম্মা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি যে শ্রেষ্ঠ জাতির কাজ হলো যে তোমরা সৎ কাজের আদেশ দেবে মন্দ কাজে বাধা দেবে এটা যার যেমন ক্ষমতা যেখানে যে পরিমণ্ডলে যে পরিবেশে সে বাস করে তার যতটা যাওয়ার ক্ষমতা আছে ততটা জায়গার মধ্যে ততটা পরিধির মধ্যে সে সৎ কাজের আদেশ দেবে মন্দ কাজে বাধা দেবে যেমন একটা লোক তার ঘরের বাইরে যাওয়ার ক্ষমতা নেই সে ঘরের ঘরের ভেতরে পরিবেশে এবং পরিবারের মধ্যে ভালো কাজে আদেশ দেবে মন্দ কাজে বাধা দেবে তেমনি গ্রামে সে নিজের যে জামাতে বাস করে সে জামাতের ভেতরে বাইরে গিয়ে যদি দাওয়াত থাকে আর দাওয়াত দেওয়ার পুঁজি থাকে প্রথম পুঁজিটা হলো কি এলেম যদি তার এলেম থাকে তা সে বাইরে গিয়ে দাওয়াত দেবে তার যে ক্ষমতা আছে যতদূর ক্ষমতা আছে সে দাওয়াত দেবে কিংবা কোন মিডিয়ার মাধ্যমে দাওয়াত দেবে সারা বিশ্বে দাওয়াত দেবে তার যদি ক্ষমতা থাকে সারা বিশ্বে দাওয়াত দেবে এখানে যার যেমন ক্ষমতা তার তেমন দাওয়াতের কাজ করা জরুরি দাওয়াতের কাজ সবসময় করতে হবে নয় যে আমি ঘরে থাকলে দাওয়াতের কাজ নেই আমার তা তো নয় নিজের ঘর থেকে নিজের পরিবার থেকেই তো দাওয়াতের কাজ শুরু করতে হয় অর্থাৎ যার যেমন ক্ষমতা আছে সে তেমন দাওয়াতের কাজ করবে এবং সেই হবে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জাতি সমস্ত মুসলমানরাই আর সমস্ত মুসলমানদের ওপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন আর আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন ওয়াল তাকুম মিনকুম উমাতুন তোমাদের মধ্যে এমন একটা উম্মত একটা দল হওয়া দরকার যে এই কাজ করবে ঠিক আছে তার মানে এই নয় যে বাকিরা করবে না বিশেষভাবে তারা দাওয়াতের কাজ করবে যাদের এলেম আছে আহলুল এলম যারা প্রথম ফরজ মানুষের ওপরে কি এলেম তারপরে কি আমল আমলের পর কী প্রচার যাদের ক্ষমতা আছে তারা ওইভাবে প্রচার করবে কিন্তু এর মানে এই নয় যে বাকি লোকরা বসে থাকবে বরং বাকি লোকরাও প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্বশীলতা সম্পর্কে কালকে আমাদের দিনে জিজ্ঞাসা করা হবে আর প্রত্যেকটা মানুষই হবে দায়ী সে বাড়িতে আছে বাড়িতে দায়ী মহিলা পর্যন্ত দায়ী সে নিজে যখন পরিবারে থাকবে সেই বাড়ির পরিবেশের তার থেকে বয়সের ছোট অথবা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে শিক্ষা দেবে সেও একজন আল্লাহর পথে দায়ী সে নয় যে না আমার স্বামী আছে সে বলবে আমি আমরা চুপচাপ থাকু না বাড়িতে মুরব্বী আছে এবার বাড়ির অন্যান্য লোক আছে বাড়ির অন্যান্য লোক চুপচাপ বসে থাকবে মুখ বন্ধ করে তা না যে বাড়ি মুরব্বি বলবে আমাদেরকে আমরা কেন বলব না সবাই বলবে সবাই সবারই জন্য বলবে এক মোমেন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ যখনই কোনো কালি দেখবে তখনই দেখিয়ে দেবে যে ভাই তোমার মুখে কালী আছে তাই না তোমার মুখে কালী আছে এটা দেখিয়ে দিতে হবে প্রত্যেক মোমেনের দায়িত্ব তার দাওয়াতের কাজ তার পরিধির মাঝে সে করে যাবে সে তার পরিমণ্ডলে যেটুকু আছে যখন দেখবে যে কোনো খারাপ কাজ হচ্ছে তখন মান্ডা আমিন কোম্মন কারান যে ব্যক্তি দেখবে কোনো গরিহিত কাজ হচ্ছে সে যেন তা পরিবর্তন করে কি দিয়ে হাত দিয়ে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে উপদেশ দেবে যে ভাই এটা করতে হয় না এটা করো না আর যদি তাতেও শক্তি না হয় তাতেও করতে না পারে ইমান দুর্বল থাকে তাহলে মনে মনে কি করবে ঘৃণা জানবে বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়ী যে নিজে নিজের দায়িত্ব নিজের পরিবেশে নিজের পরিমণ্ডলে নিজের শক্তি অনুযায়ী দাওতের কাজ করে যাবে আর এখানে কেউ নিজেকে ছোটো ভাববে না ছোট ভাববে না মানে তার এলেম নেই দাওতের কাজ করবে সেরকম কাজ করে সে করবে না যতটা তার ক্ষমতা আছে যতটুকু তার এলেম আছে ভাবে সে করবে এমন নয় যে তার এলেম নেই আর ফতোয়া দিতে শুরু করে দিল না এটা তো আবার ভ্রষ্ট তাই না সে নিজেও ভ্রষ্ট হবে পরকেও ভ্রষ্ট করবে এরকম কেন কাজ করবে তার ক্ষমতা নেই ক্ষমতার বাইরে সে বোঝা নিজের মাথায় চাপিয়ে নিল তাতে তো ক্ষতিগ্রস্ত হবে জাতিও ক্ষতিগ্রস্ত হবে যে নিজেকে সে যে ফতোয়া দেবে আর লোকে তাকে ফতোয়া জিজ্ঞেস করবে ভুল ফতোয়া দিয়ে জাতিকে ভুল পথে চালাবে তাতেও এক সমস্যা আছে সুতরাং যার যেমন শক্তি যার যেমন পরিমণ্ডল পরিবেশ সেই অনুযায়ী সে দাওতের কাজ করবে আর সে তার থেকে বেশি করবে না আর সে নিজেকে না আমার কোনো ক্ষমতা নেই বসে দুর্বল হয়ে বসে থাকবে তাও চলবে না মন্দ কাজ দেখলে বাধা দিতে হবে ঘরের ভিতরে হোক বাইরে হোক যে যেমন পারবে তাকে বাধা দিতে হবে এবং সৎ কাজের আদেশ দিতে হবে আল্লাহ তাল্লাহ আমাদেরকে তৌফিক দেন ওয়াসাল নবীনা মোহাম্মদ ওয়ালা আলি ওয়া সাহবিহি আজমাইন ওয়ালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত كَتَلَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ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 শূন্য এক এক তিন দুই তিন্ন এল ওয়াইডি তিন শূন্য নয় শর্ট কোড বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান